অনেক সংকলনের মধ্যে কালাম কোরআন হল সবচেয়ে উত্তম দিক উত্তম কারণ কোরআনের পরে যত জিকির আছে ওগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হল সুলহানুল্লাহ আলহামদুলিল্লাহ কিতাব বলেছেন এইগুলো এই শব্দগুলো পৃথক পৃথকভাবে কোরআনে আছে কোরআনে আছে আলহামদুলিল্লাহ ुरानुरान तो सब चे उत्तम नीति कुरान छाड़ा जो नीति आगे मतलब सबसे उत्तम हल চাপটা কলম এক ডাক কলম বিন্দু বিন্দু বাবা ওর কোরআন আছে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এক শব্দ আলহামদুলিল্লাহ ও বলেছেন বাদা এগুলোর যেটা দিয়ে তুমি শুরু করো কোনো সমস্যা নাই প্রথমে লাল্লাহ পড়ল প্রথমে আল্লাহ বকর পড়লেন সিরিয়াল আপনার ইচ্ছা যখন যেটা আগে পড়ে এখানে আমরা চারটা কালিমা পেলাম প্রতিটা কালিমা যদি বার করে পড়ি ছিন্ন দশ বার তিন তিরিশবার আরো বেশি ওর নিষেধ না যদি আমি কমপক্ষে একশোবার করে পড়ি চাষার জন্য একটা এই ছোট চাটের আমার কাছে লাগানো হয়েছে আমরা এখানে দাঁড়লে মনে হয় খেয়াল করো যদি এই সমস্যা দূর করা যায় কিনা ছিলাম জিকিরের কথা কালামুল্লাহর পর সবচেয়ে উত্তম জিকির হলো উত্তম কালাম হল সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ ও যে বলা হচ্ছে ও সুহান একসাথে পড়লে ও আসবে ভিন্ন যখন পড়ব তখন থাকতেন সোহানুল্লাহ সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আলহামদুল্লাহ যদি আমি একশোবার করে পড়ে গেল তাহলে এখানে চারটে স্পিক আমাদের দেশের ভাষা এটা এই ভাষা একশোবারকে এক তসবি বলা এটার রেওয়াজ আমার জানা মতে নেই এটা আমাদের এই উপমহাদেশের ভাষা যেহেতু আমরা নিয়ে করি জানা জানার একবার শেষ হলে হয়ে যায় নাম এক এই এই কালিমাগুলো যেমন বেশি বেশি পাঠ করার কথা এই কালীমাগুলোর মাধ্যমে বেশি বেশি দিকির করার কথা প্রাণ শুনলে এসেছে ঠিক আরো দুটা জিনিসের কথা এসেছে সেটা হলো একবার অনেক লিখে দেন একটা এবং দশটি দরজা বলন্দ এটা তো দরজা বলন্দ করার কথা হয়েছে বিভিন্ন আমলের প্রদিনতে এসেছে এটা তো আমাদের দুনিয়াতে থেকে আজ করাও কঠিন দরজা বন্দ করার অর্থ কি হাটাদারের মন এটা তো দুনিয়ার সাথে তো আখড়াতে কোনো কিছু পুরো তুলানো হয় না ধরো যা বলুন করা কি উদ্দেশ্য করা হয়েছে সেটা আল্লাহ জানে একবার দূরত পড়লে দশ বার পর আছে কয়টা কমিশন হতে হতে আল্লাহ বাস্তব গ্রুপ যখন একটাতে আল্লাহ মেহরবানি করে কবল করলে বাস্তব যখন দেখবে মমিন বলন दस टी गई दूर शरीफ সকালে সন্ধ্যায় শোয়ার সময় দেখার সময় এমন তো হাতে দেওয়ার মধ্যে ঢোকার আমলেও বিভিন্ন আমলের মধ্যে বিভিন্ন জোয়াতে দূরুৎরিফ যুক্ত করা আছে ওর বাইরে মুস্তাক অধিফা হিসেবে স্বতন্ত্র অধিফা হিসাবে দূরুসরিফ একজন মনের আমলে থাকা কাম্য যার যার সুবিধা মধ্যে যে যত পাব কিন্তু যদি কারো পূর্ণ অধিফায় সে দুরুচ্ছরি ফেই অধিফার জন্য যার যুদ্ধ সময় আছে পুরা সময় সে দুর শরীফে পড়ে যাচ্ছে তারল কোন সমস্যা নেই গরম ইধান কি শব্দ إذن أذهب الله أمد وكفاك ورشب الله القول البنيني يا شمام إذن تغفر دمبه إلكم كل دمر هنا أن لا تفكره من أن এটা আমার সকল খন্দ আমলে সকল নবীর নবীনের সরদার্মা আল্লাহ তার ব্যাপারে ঘোষণা দিয়ে দিয়েছেন বিভিন্ন মধ্যে দেখা যেত মাঝে করতে ওটার সংখ্যায় হয়তো বিভিন্ন জিনিস আদিম একটি মডলিসের মধ্যেছে ওটার সংখ্যা হয়ে যেত সত্তরবার বার। এখান থেকে ছয় দশবীর কথা যেটা বলা হয় ছয় দশবি ছয়টা জিনিস তিন তুবি বলা হয় তিন তুবির জন্য বলা হয় একসাথে একসাথে একশোবার পড়লে এক চারটা একসাথে হয়ে গেল দুরুৎসরীফ ইস্তেফার তিন আরো হলে যারা আর যারা ছয় বলেন কথা দেওয়া দিয়েছি ভিন্নভাবে আছে ইসতেকর কথা হাদিসে ভিন্ন ভিন্নভাবে আছে কিন্তু এই আমলগুলো সকাল সন্ধ্যা কমপক্ষে হওয়া দরকার দুইবার হলে কোন সমস্যা না আচ্ছা একশো কোনো নির্ধারিত না কোনটার এই সংখ্যা হাদিসে একশো কে নির্ধারণ করে দেওয়া হয় না যে এর চেয়ে বেশি পড়া যাবে না বা সময়ের অভাব এর চেয়ে কম পড়া যাবে না এমন কোনো কথা নেই कम होते बसिपे एक्श हो रमजान दस दिन जेको समय रमजान साथ खास किसान सब समय नियमित अजीफा हवा उचित शब्द अजीफा शब्द कदीस शब्द हादिसर शब्द ये আমাদের আমাদের বাজারি বইপত্রের মধ্যে মধ্যে যে সমস্ত বই পাওয়া যায় ওগুলা অধিকাংশ গলত কিছু আছে অর্থ ঠিক কিন্তু ওগুলো হাদিসের দেওয়া দিকে দেওয়া নেই অধিফার বইতে আসেন সব কিছু করানো হয়েছে কিছু চুরাই তো বাকি কত কিছু লেখে রাখে কোনোটা অধিফা শব্দকে ওরা যারা পরিপন্থী অদিফার লেখে লেখে অদিফা নাম দিয়ে বই ছাপায় মস্ত অদিফা আরো মস্তুরিফা নাম দেয় ওরা অদিফা শব্দকে বদনাম করে অদিফা খুব গুরুত্বপূর্ণ এবং পবিত্র শব্দ অদিফা এটার আরেক শব্দ হলো বীর আরেক শব্দ হলো হিজিফা তিনটা শব্দ শরীফের বেশি ব্যবহৃত শব্দ তিনটায় আছে তাকে বলে হিজ বীর যেমন তিনটার একই অর্থ তিনটার একই অর্থ নাম রাখা হয়েছে বিভিন্ন দিক থেকে বীর হিদ মানে একটা অংশ পাট ইয়া একটা অংশ আর কি আমি যেকোনো নে কামল তেল নামাজ এই সব পেরেছি আল্লাহ দূর করিফা কাকে পুরো জিন্দিগি অদিফার জন্য মুমিনের পুরা দিন বীর এবং হিসবের জন্য কিছু অধিফা ফরদ কিছু অধিকা ওয়াজিব কিছু অধিকা সুবি বাইরে হতে না তার দিন রাত সকালে ভোর রাতে জাগার পরে ভোরো রাতে তাহার পড়লো এটা এটাকে বলা হয়েছে বীরদের বাংলা অধিপা কিন্তু আরবী শব্দ প্রতি অঙ্গ একবার করে ধুয়ে দেখালেন এবং বললেন এটা হলো যেটা ছাড়া হবে না তখন এই ফরজ বিধান আপনাকে আদায় করতে হবে ওই ওখানে অজু ফর তো পাচক তো ফরজ নামাজ এটা ফরজ অজিফা জুমার্দ জুমান নামাদ মোমাইনের ফরদিফা তাহাজুদ সুন্নত দিফা এরশা কাউন এগুলো নখল দিফা দৈনিক আমি যদ্দুর তেলাওয়াত করব সাহবাই কেরাম তেলাওয়াত করতেন এক মন্দির কোরআন সাত মন্দির ওনার ওনারা এক মন্দির করে তেলাওয়াত করতেন সাত দিনে খতম করতেন এই যে লেখা থাকে মন্দির সাত মন্দিরের পরে দেখবেন পাশে লেখে রাখে মন্দির ছিল তাহা যুদের নামা শরীফা আছে যদি কারো রাত্রে রজিফা ছুটে গেল দিনে যদি সেই পরিম রজিফা সে পড়ে না তাহলে রাত্রে পড়া সহ কম কি রাত্রে রজিফা বা ওখানে বীর এই বীর আমাদের বাংলা ভাষায় পরিচিত না তিনোটার আগে অর্থ হেসগুন বিলুদন মোবেনের পুরা দিন দিকে তো অধিকার এত খরচ না হওয়া যুমাত না হাজার মধ্যে হল ব্যাপক তেলাওয়াত করবে আমি দৈনিক করে তেলাওয়াত না এত গো গুনে করে যেভাবে যার সুবিধা এটা আমার এক করে তেলাওয়াত করে দেয় এক তার সংক্রান্ত ছয় আমল আছে ছয় চি তার দৈনন্দিনের অধিফা দুই বেলা যে পড়ে তার সকালের অধিফায় এক ছয় চন্দার তার অধিভয় এক হাজার বার তার অধিক শুধু আল্লাহ আল্লাহ করে অনেকবার করে এটা তার অধিপয় এটা হলো শুধু শুধু আল্লাহ আল্লাহ যদি আল্লাহ আল্লাহ আল্লাহ মধ্যে যায় আপনি নকল মধ্যে যেই প্রকারের আমল যেই পরিমাণ আমল আপনার দিন বা নির্ধারণ করবেন নিজের সুবিধা মোতাবেক আর যেগুলো শরীয় নির্ধারিত এবং আগে পরে আরো যে শূন্যত মক্কাদা নমাজ আছে এই শূন্যতম অক্কাদা এটা ভিড় শূন্যতম অক্কাদা বলা নমাজ সংক্রান্ত জীব নমাজ সংক্রান্ত অদিফা মুমিনের ফরজ নমাজ ফরজ ওয়াজিব নমাজ ওয়াজিব শুভমতে মহাক্কা দেশমতে মহাক্কাদা নকলটা হচ্ছে সে যদ ঠিক করে আবহাওয়া বিন চার পড়বে না ছ না দুই রাঘাতে পড়লো এর দুই রাগাত দুই আট মতে কম বা বেশি এটা হলো নমাজ সংক্রান্ত অদিফা মুহূর্তে সংক্রান্ত যেগুলো তেলাওয়ার সংক্রান্ত অধিফা কিছু আছে কোরআনের বেশক কিছু অংশ শরীয়তে হাজির শরীফে খাস করে দিয়েছে সজরের পরে অমুক সূরা বা অমুক আয়াতগুলো তেলাওয়াত করো মাগরীবের পর অমুক সূরা তেলাওয়াত তেলাওয়াত আয়াতগুলো তেলাওয়াত এটা কোরআন সংক্রান্ত এর বাইরে দৈনন্দিন তেলাওয়াতের জন্য আমি যত নিজের জন্য নির্ধারণ করব এটা হলো তেলাওয়াত সংক্রান্ত আমার অদিফা প্রত্যেক সংক্রান্ত অদিফা মোমিনের থাকে সজাকা খায়রাত জাকার সজাকা বিষয়ক ফরজ অধিফার অন্যান্য যত জায়গায় খরচ করার সুনির্দিষ্টভাবে হুকুম আছে ওটাও আজিব দিফার ক্ষেত্রে বিশেষে ফরজ এর বাইরে সাধারণ সজাকা দান এটা নকল ওটা আপনি ঠিক করবেন রমজানে এত খরচ করবেন মাসে করবেন প্রতি মাসে কমপক্ষে আমার আয়ের এই অংশ আমি খরচ এটা হলো আপনার বিষয়ক মস্তুর অধিপাতে লিখে রাখে কিছু দোয়ার নাম না অধিকার করব খরচ অধিফাগুলাই তো ঠিকমতো আনতে পারে অন্য অন্য অধিফা এই যে নকল মধ্যে যে অংশ আমি নিজের জন্য আমার সুবিধা মতে আমি সময়সূচিতে আমার তালিকা বানিয়ে নেব ওটা নকল হলো আমি যেহেতু নির্ধারণ করে নিয়েছি এখন এটা খেয়াল রাখা ওজন ছাড়া এটা না ছাড়া জরুরি এই জন্য কাদা হলো হাতিতে তোমার ছুটে গেল দিনে ওই কাদা করে নিলে তুমি কেন নকলের কাদা নকলের কাদা আছে নাকি করবে নকলের কাদা নেই বিশ্ববদেরকে করেন আমি পিঠ বলতে আল্লাহ বুজুর্গী দ্বারা হকপন্থী শূন্যতের অনুসারী শরীয়তের অনুসারী বুজুর্গীদের কথা বলছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন প্রত্যেক নকলের কাদা আছে কোনো বলবেন নকলের মানে এটা স্বতন্ত্র বিধান না কাদা স্বতন্ত্র বিধান না দিক এখানে যেরকম ফরদের কাদাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে নকলের কাদাকে ওরকম নির্ধারণ করে দেওয়া হয়নি এই অর্থ না করে টাকা না থাকে কিন্তু আমি যদি চাই আমার অধিবাহ থেকে আমার আমল মুক্ত না হোক আজকের দিনের নাই আজকে ছয় ছবি নাই আজকে একশো আজকে একশো বারো নয় না গেলে হয়ে গেল কাজটা আজকের আমল খালি আমি যদি চাই যে আমার আমল খালি না হোক তো ওটা তো কাদা করতে হবে কাদা না করলে তো আমল নামা খালি থাকবে এক দ্বিতীয় বিষয় হল শুধু স্বভাবের জন্য হয় না জন্য যেমন যেমন বেশি কাম্য হল নেক আমল ফায়দার জন্য কিছুর জন্য কি মানে নে কামলার অনেক ফায়দা আছে কিমানের কি মানে ফায়দা রোহের ফায়দা রোহের খোরাক কলবের খোরাক জোগানো আমার আদব এবং আখলাখের খোরাক অনেক ফায়দা আছে সব যেটা এটা একটা অনেক ধরনের ফায়দা আছে এখন আমলটা নিনে মূর বরকর ফায়দা হতে থাকে যেদিন ছুটে গেল ওই দিনের ফায়দা মানে আপনি দিন যেই আমরা দেহর জন্য যে খোরাক করি এটা হলো দেহর অধিপা সকালের নাস্তা অমুক সময় দুই গ্লাস তিন গ্লাস পানি অমুক সময় ফল অমুক সময় আবার হালকা নাস্তা চা এই যে রুটিন আছে দেহর যে হয় এটা হলো দেহর অধিক যত আছে এগুলো হলো রুহ এবং কলমের অধিক এখন যেই যেদিন রবিভা ছুটল ওই দিন কলবার রোগ খোক ওই খোরাকা হয় পড়লাম না সেজন্য তো কোন জায়গায় ত্রুটি হয়ে যাচ্ছে ওটা তো আর পায় না ওরকম ইমানি শক্তি নাই ওরকম ইমানি শক্তি থাকলে ঠিকই টার পাওয়া যায় স্বস্তি পায় ওনাদের অধিভ ছুটলে সত্যি পান না ওটা পুরা করা লাগে অন্য আমার দুনিয়ামী কাজ আছে সেটাও দিনই টাকা দেয় মানে শরীয়ত বলে এই টাকা জন্য এখন তুমি এই কাজ পিছাও বা পরিমাণ কমিয়ে দাও তো একশো বার জায়গা পঞ্চাশ বার দশ বার বিশ বার যদি হয় হলো কিন্তু একবারে না কথাটা আসলো বলতো আমি তো বলেছিলাম যে গুরুত্বের উপস্থিতিতে আমরা একটু আজকে বেদর রাতে দেওয়া করবো আমার তো বরং খেয়াল ওনারা হাতে আমরা আমিন বলবো ওনাদের সঙ্গে যদি ওনারা রাজি হন আর যদি আমাদের কেউ করেন আমরা তো এখন ওনারা আমিন বললে সেটাও আমরা মানে আমি যে যে কথার জন্য আসলে চাচা আসতে দেরি করছিল জন্য কথা শুরু হয়েছে অথবা কথায় বলতাম কথা বলেছি নে কামা কবল হওয়ার ব্যাপারে অনেক সহায়ক বিশেষ করে নোমল দুরুচ্ছরিফের নে কামলাতের নে কামল বিভিন্ন নে দোয়ার আগে নে কামল এটা দোয়া কবল হওয়ার ব্যাপারে সহায় বিভিন্ন হাতের থেকে বোঝা যায় একবারে সরাসরি এই কথাটা কোনো হাদিসে আছে না অনেকগুলো হাদিস দোয়া সংক্রান্ত অনেকগুলো হাদিস দিকে তাকালে এই কথাটা বের হয়ে আসে বিশেষ করে কিছু আমলের কথা তো হাদিসে নির্ধারিত করে বলেই দেওয়া কথা কোরআন দোয়া সেটাও আছে আরেকটা হাদিস যেটা কম আলোচিত তিনবিশে আছে সলাদুদ্দীর আলোচনা সেজন্য এটাকে সঙ্গে আলোচনা করতে অনেক সময় খেয়াল থাকেন অন্য অধ্যায় আছে তো দশবার সোমান আল্লাহ আল্লাহর কাছে তুমি দরবার দরবার এগুলো পড়লে আল্লাহর পক্ষ থেকে বলা হবে যা তোমার টাওয়ার টাওয়ার যা তোমার যা তোমার এখানে হাজরতকে আমি অনেক সময় দোয়া শুরু মানে এটা তারপরে দোয়া শুরু এই হাদিস থেকে এটা বের হয়ে আসে দশবার সোহান আল্লাহ পড়ো দশবার আলহামদুলিল্লাহ পড়ো পড়ল দিক থেকে এখন আল্লাহর হবে যা কথাটা Продолжение следует... Altyazı M.K. যারা চেয়ারে বসা আছেন চেয়ারে থাকেন আপনাদের তো আছে আমি একটু Subhanallah <laughs> walhamdulillah wala ভরপুর নকি করে রহমতের মাছ নকের মাছ নজর থেকে মুক্তির মাছ পেয়াল্লাহ রমজানের সব ফলিদর অন্যান্য সকল খেলার মহবত আমাদেরকে দান করে আমাদের সবাইকে দান করে আমাদের মহাপুতের মানুষদেরকে দান করে পেয়াল্লাহ আমাদের মা বাবাকে দান করে আমাদের সন্তানদেরকে দান করে আমাদের আত্মীয় স্বাদ গান করেন সকল মনে মুসলমানকে গান করেন সকল মনে করে যদি আমাদের মাসুরা না হয় আমরা হালাক হয়ে আমরা আল্লাহ করেন না করেন না করে মাসুরাতি করে আল্লাহ করে আমাদের সবার জয়া করে জবা করে আমাদের বিভিন্ন ধরনের সবাইকে সুফা রাখে রমজান বছরের জন্য তাদের কবর কেন্দ্রীয় মা বাবা আমাদের অবস্থা দোকানদের অবস্থা সবাই খবরকে সবাই খবরকে আসলে জান্ন যখন কবা যাবো আমাদের সমস্ত দিয়ে মার্কি এরপুর তো এরপূর তো সমস্ত দিয়ে মারা দিন আলুকে কোরনের জন্য কোরআন আপনার দিকে মোতাবজ করে দেন এলের দিকে কোরআনের দিকে নামাজের দিকে মোতাবাজে করে দেন আল্লাহ পরিবারের সবাই সমস্ত পরিবার তুমি আমাদের সুস্থ থাকতে পারে আফিকাস দস্তিকর সেবন সুস্থ থাকতে আল্লাহ ওলামায়ে কেরাম পুরো বিয়ан দরায় দেশে অন্য দেশে পুরো মুসলিম করে তো আগে হায়াত দরাছ করে সাথে আল্লাহ দ্বীন এর খেদমতে সাথে ইনশাআল্লাহ হায়াত দরাছ করে মোরা করে ইনশাআল্লাহ আমাদের সবাইকে সমস্ত অঙ্গপত্র দান করেছেন বাইরের শক্তি ভিতরের শক্তি সব শক্তি আল্লাহ মৎ পর্যন্ত কার্যকর রাখার দরকার করি মহারাজ আল্লাহ আমাদের সকলে সকলের সকল আপনি আমাদের সমস্ত শক্তি অঙ্গপত্র কার্যকর রাখেন মালা মত পর্যন্ত আপনি আমাদেরকে অন্যের মহতাজ বানিয়ে আল্লাহ চলাফেরার ক্ষেত্রে আমরা সন্ন্যত অনুসারে আপনার কাছে সবাই আর্দারুর অমর থেকে আশ্রয় চাই এই হালাত থেকে আশ্রয় চাই মৌলা থেকে আমরা সবাই আশ্রয় ওনার থেকে মুক্তি দান করে Thank you. এখন সবাই আরাম করতে পারি যারা যেভাবে জরুরি তা ওইগুলো করতে সমস্যা নেই কিন্তু যেহেতু আরামের সময় হবে অন্যের আরামের কষ্ট না ওঠার উঠে গেলাম অসুবিধা নাই